তাদের সাথে নবী ইউসু আলসালামের দেখা হলো এবং তারা তাকে বলল ফলু আলাই ফিল কৈল সদ্য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 আমরা অপর্যাপ্ত পুঁজি নিয়ে এসেছি অর্থাৎ তারা বলল যে এমন সমস্ত পণ তারা নিয়ে এসেছে যেগুলো মানের দিক থেকে খুব ভালো নয় কিংবা যেগুলোর বিশেষ কোনো মূল্য নেই এবং তারা বলছে ইসুফ আল্লাহামকে আজিজ হিসাবে আজিজ বলতে তারা বুঝিয়েছে ইসুফসাম সম্বোধন করেছে ইসুফুলের ভাইরা তাকে চেষ্টা করছিল যে তারা আন্তরিকভাবে যেন তিনি তাদের সাহায্য করে থাকেন যদি তারা জানতো যে রসদ নেওয়ার জন্য যে সমস্ত পণ্য দ্রব্য তারা নিয়ে এসেছে সেগুলো আসলে উপস্থাপন করার যোগ্যও নয় খুবই তুচ্ছ সামান্য কিছু বিষয় তারা নিয়ে এসেছে অর্থাৎ এগুলোর বিনিময় হিসেবে নয় বরং দান করার নিয়তে সাদাকা হিসেবে যেন তাদের ভাইকে যেন তাদেরকে ইসুফ আলাহাম কিছু দান করেন এই জন্য তারা পণ্যদ্রব্য উপস্থাপন করার সময় ক্ষমা যাচ্ছিল তারা বলছিল আপনি আমাদেরকে পূর্ণ মাত্রায় রসদ প্রদান করুন এবং তারা আরো বলল আপনি আমাদেরকে বিপন্ন মনে করে দান করুন তারা সাদাকা যাচ্ছিল তারা দান করার জন্য অনুরোধ করল ইসুফ আলাহিস্লাম যখন দেখলেন যে এই ভাইরা তার কাছে ভিক্ষা যাইছে তাদের অবস্থা এতটা নাজুক পর্যায়ে পৌঁছেছে যে তাদের এখন ভিক্ষা করতে হচ্ছে সুভান আল্লাহ যে এই ভাইরা এক সময় ইউসুফ আলাহ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাকে হত্যার চেষ্টা যে ইউসুফ আলাহিসামকে দশ ভাই কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল তখন ইউসুফ আল্লাহ যতটা অসহায় ছিলেন তার থেকে বেশি অসহায় আজকে এই দশ ভাই তারা এসে দশ ভাই এসে তার ইউসুফ আল্লাহ ইসলামের কাছে কর জোরে ভিক্ষা চাইছে অথচ তারা ইউসুফ আলাহিসামকে চিনতেও পারছে না তারা আরো বললেন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 তারা ইউসুফামের যথেষ্ট ক্ষতি করেছে ইসুফ আলাহিসামকে কষ্ট এবং দুঃখের মধ্যে অতিক্রম করতে হয়েছে এই ভাইদেরই কারণে ভাই হওয়া সত্ত্বেও তারা তাকে কোয়োর মধ্যে নিক্ষেপ করে হত্যার চেষ্টা করেছে কিন্তু ইসুফ আল্লাহ দয়া করলেন তার ভাইদেরকে তিনি ভিক্ষুক অবস্থায় আর দেখতে চাইলেন না ভাইদের এই আকুতি শুনে সে বলল তোমরা কি জানো তোমরা ইউসুফ এবং তার ভাইয়ের সাথে কি আচরণ করেছিলে কত মূর্খ কত জাহিল ছিল তোমরা তখন এই কথাটি ইউসুফামের কারণ ইউসুফ আলাহিসের সাথে তার ভাইয়েরা কি আচরণ করেছে সেটা তো এই মিশরের আজিজ এর জানার কথা নয় সুতরাং এই কথা শুনে দশ ভাই তারা বুঝে গেল এই আজিজ আর কেউ নয়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 এবং যাকে দেখছে সামনে আজিজ হিসেবে সেই শৈশবের ইউসুফের চেহারা এবং তাদের আজকে এই অসহায় অবস্থা এই অসহায় অবস্থার কারণে আজিজের চেহারার দিকে তারা কখনো একবার ভালো করে তাকিয়ে দেখার সুযোগও পায়নি ভাইদের অন্তর্দৃষ্টি দ্রুত গতিতে চলে গেল সেই সুদূর অতীতের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 কোন কথা খুঁজে পেল না নির্বাক হয়ে বিস্ফোরিত নয়নে তারা তাকিয়ে থাকল আজিজের দিকে যখন তারা তাদের চেতনা ফিরে পেল বিশ্বের ঘোর কেটে গেল তখন চরম লজ্জিত কণ্ঠে তারা জিজ্ঞাসা করল তবে কি তুমি ইউসুফ আল্লা কুরনে বলছেন তারা বলল তবে কি তুমি ইউসুফ ইউসুফ আলাহাম বললেন আমি ইউসুফ এবং এই হচ্ছে আমার আপন ভাই এরপর ইউসুফ আলাহাম বলছেন ব্যাখ্যা করে কিভাবে তিনি এই সফলতা পেলেন কিভাবে তিনি মিশরের চূড়ান্ত ক্ষমতায় আজকে অধিষ্ঠিত ইউসুফ আল্লাহাম তিনি বললেন আল্লাহ আমাদের প্রতি করেছেন অনুগ্রহ করেছেন এবং নিশ্চয় যে তাকে অবলম্বন করে এবং সবর করে আল্লাহ এই রকম সৎকর্মশীল ব্যক্তিদের প্রতিদানকে নষ্ট করেন না সুতরাং এই আয়াতটি আমরা দেখতে পাই যে সুরা ইউসুফ বা ইউসুফ সালামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ইউসুফ আলহ্লাম বলছেন যে তাকে অবলম্বন করে এবং সবর করে আল্লাহ এই ধরনের সৎকর্মশীল ব্যক্তিদের বদলা বা প্রতিদানকে নষ্ট করেন না শেখ আনোয়ার আল্লাউলাখ তিনি এই আলোচনা প্রসঙ্গে বলছিলেন আমরা যদি ইউসুফ সালামের জীবনীর সম্পূর্ণ ঘটনাও ভুলে যাই এরপরও যেন এই কথাটি আমরা ভুলে না যাই কারণ ইউসুফ সালামের সমগ্র ঘটনার সারাংশ সামারি হচ্ছে এই আয়াতটি যে তাকে অবলম্বন করে এবং সবর করে আল্লাহ এই ধরনের ব্যক্তিদের বদলা বা প্রতিদানকে কখনোই নষ্ট করেন না প্রেক্ষাপট এবং যে সময়ে এই সুরাটি নাজিল করা হয়েছিল সেই বিশেষ বছরটিকে সেই সময়টিকে বলা হয় দুঃখের বছর যে বছরে পাই রাসুল সাল ইসলামের চাচা আবু তালিব এবং তার প্রিয় স্ত্রী খাদিজা আনহা। উভয় মৃত্যুবরণ করেন ফলে আমরা দেখতে পাচ্ছি রাসুল উহ সাল্লামকে সমর্থন দেওয়ার মতো আর কেউ অবশিষ্ট ছিল না আবু তালিবের মৃত্যুর মধ্য দিয়ে রাসুল্লাহ সাল্লাই এমন একটি অবলম্বনকে হারালেন যিনি তাকে শক্তি সামর্থ্য দিয়ে সাহায্য করতেন তার দাওয়ার কাজে আবু তালিব সাহায্য করতেন শক্তি এবং সামর্থ্য দিয়ে এবং খাদিজাজ আনহার মৃত্যুর মাধ্যমে রাসুল্লাহ সাল্লি সাল্লাম আর্থিক এবং মানসিক সমর্থন হারালেন মানসিকভাবে তাকে সাপোর্ট দেওয়ার মতো আর কেউ রইল না তাদের সেই বছরটি ইতিহাসে দুঃখের বছর নামে খ্যাতি লাভ করেছে। শুধুমাত্র নয় এই জন্য নয় তার চাচা আবুত আলী এবং খাদিজা রাজি আল্লাহকে হারিয়েছিলেন বরং সেই বছরকে দুঃখের বছর বলা হয় এই কারণেও কারণ সেই সময়ে ইসলামের দাওয়া গুটিকয় অল্প কিছু মানুষের মধ্যেই আবর্তিত হচ্ছিল মনে হচ্ছিল দাওয়ার কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে সীমাবদ্ধ হয়ে গেছে এবং ক্রমাগত দাওয়াতের পথে বাধা বিপত্তি বেড়ে চলছিল এর আগে রাসুদাল সাল্লা নিরাপত্তা দিচ্ছিলেন তার চাচা আবু তালিব এবং মানসিক ভাবে সাহায্য সমর্থন দিচ্ছিলেন তার স্ত্রী খাদিয়া জিল্ উভয়কে হারানোর ফলে সব ধরনের সহায়তা এবং সমর্থন থেকে বঞ্চিত হলেন তিনি অত্যন্ত সুখাচ্ছন্ন এবং দুঃখ ভারাক্রান্ত হয়ে উঠলেন্লাম যে সময়ে যে মুহূর্ত অতিক্রম করছিলেন সেটা তার জন্য ছিল অসহনীয় ঠিক সেই সময়ে সেই পরিস্থিতিতে আলোচ মাতলা নাজিল করেন সুরাই ইউসুফ এবং এই সুরা ইউসুফ সম্পর্কে আলোচনা মত কেন এই সুরাকে আলোসভা মাতালা নাজিল করলেন সেই সম্পর্কে আলোচনা মত বলছেন নুসাব্বিতিফ ও আদাক যেন আপনার অন্তরকে এর মাধ্যমে আমরা দৃঢ়তা দান করতে পারি সুতরাং কুরআন রাসুল্লাহ সাল্লামের উপরে একবারে একেবারে যথাসময়ে যথোপযুক্ত প্রেক্ষাপটে একটি যথাযথ উদ্দেশ্যকে সফল করার জন্য নাজিল হচ্ছিল সেই দুঃখের বছরে সেই সময়ে আল্লাহ নাজিল করলেন এবং ইউসুফের জীবনের যে ঘটনা সেখানে ইউসুফ আলাহ সাল্লাম তিনিও কঠিন সময় পরীক্ষা যন্ত্রণা এবং দুঃখ কষ্ট অতিক্রম করছিলেন কিন্তু সবকিছুর শেষে আল্লাহ ইউসুফ আলাহিসাল্লামকেই বিজয় দান করেছেন এই জন্য ইউসুফ আলহিসাম তিনি বলছেন আল্লাহ তিনি আমাদের উপরে মেহরবানি করেছেন অনুগ্রহ করেছেন কেন মেহরবানি করেছেন এর কারণ আল্লাহাল্লা সুরা ইউসুফের সার অংশ অর্থাৎ আয়াতের শেষ অংশে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইউসুফ আল্লাহাম বলেছেন নিশ্চয়ই যে তাকোয়া অবলম্বন করে সবর করে আল্লাহ এই রকম কর্মশীল ব্যক্তিদের বদলা করেন না কাজেই আপনার যদি তাকোয়া থাকে এবং আপনি যদি সবর করেন সব শেষে হবেন। যদিও সময় বেশি লাগুক কিন্তু বিজয় আপনারই হবে আপনার যদি তাকোয়া এবং সবর থাকে পরিশেষে বিজয় আপনারই হবে এই বিষয়ে কোন সন্দেহ নেই ইউসুফ আলাহ সাল্লাম সবকিছুর পর তিনি বিজয়ী হয়েছিলেন দুনিয়া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 সংগ্রাম করতে হবে কিন্তু আপনার যদি সবর থাকে এবং আপনি যদি তাকে অবলম্বন করেন আল্লাহ দুনিয়াতে যেভাবে আপনাকে বিজয় দান করবেন আখিরাতে এর থেকে উত্তম প্রতিদান করবেন যেমন আমার দেখতে পাই অতীতের জাতি বণী সোহেল সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন তারা সবর করত তারা সবর করত বিধায় আমি তাদের মধ্য থেকে নেতা মনোনীত করেছিলাম তারা আমার আদেশে পথ প্রদর্শন করত তারা আমার আয়াত সমূহে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 এসব তোমাকে দেখাচ্ছি কেন সবাই আমার কথা বলে চলো আমরা দুজনে এক কাজ করি আমরা দুইজন একজন আঙ্গুল আঙ্গুল তুমি আমার আর আমি তোমার এরপর একজন অবর্জনের মুখে আগুন ঢুকিয়ে দিল এবং এক দুই তিন গুণে প্রচন্ড জোরে কামড়ানো শুরু করল একজন আরেকজনের আঙ্গুল এত জোরে কামড়াতে লাগলো যেন মনে হচ্ছে আঙ্গুলগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সেই শক্তিশালী পেশিবহুল দেহের অধিকারী ব্যক্তি কিছুক্ষণ পরে ব্যথায় চিৎকার করে উঠল এবং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 তার ভাইদের সম্পর্কে আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন তারা আল্লাহ কসম নিশ্চয় তোমাকে আমাদের উপরে প্রাধান্য দিয়েছেন আমরা আসলেই অপরাধী সেই ভাইরা যারা ইসুফ আলাহিসামের প্রতি সে ছোটবেলা থেকে যখন ইসুফ আলাহ সাল্লাম একজন শিশু তখন থেকে যারা ইসুফ আলাহ সাল্লামের প্রতি ঈর্ষান্বিত ছিল এবং হিংসার কারণে তাকে হত্যা করতে চেয়েছিল আমরা স্মরণ করতে পারি যখন তারা হত্যার পরিকল্পনা করেছিল হত্যাকাণ্ড ঘটনার আগেই সেই তারা বলছিল এই কাজ যদি আমরা করে ফেলি এরপরে তওবা করে ভালো মানুষ হয়ে যাব কিন্তু পরবর্তীতে যখন তারা কুয়োর মধ্যে সুফা ইসলামকে ফেলে দিল তওবা করা দূরে থাকুক এত দীর্ঘ সময় পরেও তাদের মধ্যে এই কাজের জন্য যে নিজেদের ছোট ভাইকে একই ফ্যামিলি তাকে আমরা কুয়োর মধ্যে ফেলে দিলাম আমাদের পিতা এত কষ্ট পড়ে গেলেন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 তখন তারা খুবই খেপে উঠল খেপে গেল এবং রাগত স্বরে তারা ইয়াকুব আল্লাহামকে বলল আপনি তো না মরা পর্যন্ত মৃত্যু না হওয়া পর্যন্ত ইউসুফের কথা স্মরণ করা থেকে বিরত হবেন না অর্থাৎ সেই ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ইয়াকুব আলাহিসাম এতগুলো বছর পর যখন ইসুফ আলাহিসামের কথা উল্লেখ করলেন মুহূর্তের মধ্যে তাদের সেই পুরনো হিংসা এখনো যে সেটা তাজা রয়েছে সেটা প্রমাণিত হল তাদের এই অসুস্থ অন্তর এই ভাইদের অসুস্থ এই মানসিকতা এটার চিকিৎসা কি ছিল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 সুতরাং আমরা দেখতে পাচ্ছি আলুসু মহামতাল ইউসুফ আলাহিসামকে প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে আলসু মহাম ইসুফ আল্লাহামকে বিজয় এমনকি সেই ভাইরা পর্যন্ত তার নিজেরাই স্বীকার করছে ইউসুফ তুমি আমাদের উত্তম আমরা আসলে অপরাধী ইউসুফ জবাবে কি বললেন তিনি বললেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তিনি তো সমস্ত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি যখন মক্কায় প্রবেশ করলেন বিজয়ী হয়ে আমরা দেখতে পাই তিনি সেখানে জাঁকজমকের সাথে প্রবেশ করেননি তাকে স্বাগত জানানোর জন্য কোন সংবর্ধনার আয়োজন করা হয়নি কোনো কুচকাওয়াজের আয়োজন করা হয়নি জাতীয় সংগীত বাজানো হয়নি তার জন্য ছিল না কোন লালগা সংবর্ধনা এমনকি তিনি বা তার মধ্যে কোনো অহংকারী ছাপ ছিল না নি অবনতমস্তকে সহকারে সিজদারত অবস্থায় মক্কায় প্রবেশ করলেন তার বাহনের উপরে সিজারত অবস্থায় বসে তিনি মক্কায় প্রবেশ করলেন এবং তিনি এতটাই মাথা নিচু করেছিলেন যে তার দাড়ি তার উটের সাথে লেগেছিল তার মধ্যে ছিল না ছিল নম্রতা উত্তেজনা ছিল না ছিল সাকি না ছিল প্রশান্তি এই অবস্থায় যখন তিনি কাবাঘরে পৌঁছালেন কাজায় তিনি দাঁড়ালেন তার পাশ থেকে সেই কুরাইশের লোকেরা যারা একদিন তাকে হত্যার উদ্দেশ্যে তার বাড়ি ঘেরাও করেছিল আজকে পরিস্থিতি এমনভাবে আল্লাহ সুহামতাল্লাহ তার জন্য পাল্টে দিয়েছেন আজকের দিনেও রাসুল্লাহ সাল্লা চারদিকে সেই কুরাইশের লোকেরাই আছে কিন্তু আজকে তিনি শক্তিশালী যারা তরবারি নিয়ে তরবাড়ির নিচে ইউসু আলাহামের ভাইরা যেভাবে ইউসুফুলের সামনে অসহায় অবস্থায় দাঁড়িয়েছিল রাসুল্লাহ সাল্লাস্লামের আপন গোত্র কুরাইশ বংশের লোকেরা আজকে তারাও ঠিক সেভাবে দাঁড়িয়েছে এই অবস্থায় রাসুল্লা সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তোমরা কি মনে করো তোমাদের কি ধারণা তোমাদের সাথে আমি কেমন ব্যবহার করব তারা বলল আপনার কাছ থেকে তো একজন মহৎ ভাইয়ের আচরণ আশা করি আপনি এক সম্মানিত ভাই এক সম্মানিত ভাইয়ের পুত্র রাসুল্লাহাম তিনি বললেন আমি তোমাদেরকে তাই বলবো যা ইউসুফ তার ভাইদেরকে বলেছিল আজ তোমাদের বিরুদ্ধে অভিযোগ নেই তোমরা মুক্ত আল্লাহ তোমাদের সবাইকে ক্ষমা করুন একই কথা যা ইউসুফ তার ভাইদেরকে বলেছিলেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি এমন এমন একটি একটি কাহিনী আল্লাহ আমাদেরকে জানিয়েছেন শুধুমাত্র কাহিনী আমাদেরকে জানাননি বরং সেই কাহিনীর শিক্ষা আমরা কিভাবে প্রয়োগ করব রাসুল্লা সাল্লা তার নিজের বাস্তব জীবনে সেটা প্রয়োগ করে সেই মডেল পর্যন্ত আমাদেরকে দেখিয়ে গেছেন আল্লাহ সুহাম্মাল্লাহ ইউসুফ্লামে সে কথা সম্পর্কে বলছেন সে বলল আজ তোমাদের উপরে কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন কেননা তিনি তো সমস্ত ইয়াকুব আলাহি সাল্লামের কাছে যাওয়ার অনুমতি দিলেন এবং তাদের সাথে তিনি একটি জিনিস দিলেন যেটা ছিল নবিরাসুলদের জন্য আল্লাহ সুহামতাল্লা পক্ষ থেকে দেওয়া একটি মজিজা সেই মজিজাটি ছিল ইউসুফ আল্লাহ সাল্লাম তার গায়ের জামাটি খুলে দিলেন এবং বললেন এ জামা আমার পিতার মুখমণ্ডলের উপরে রাখবে তাহলে তিনি তার হারানোর দৃষ্টিশক্তি ফেরত পাবেন কারণ ইসুফআ তিনি পুত্র শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি ইসুফ আলাহামের জন্য এতটাই মানসিকভাবে আক্রান্ত ছিলেন যা তার শরীরের উপরেও প্রভাব ফেলেছিল শেষ বয়সে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন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 ইয়াকুব আলাহিস তিনি ছিলেন আর শামে শাম মিশর থেকে অনেক দূরে মিশর থেকে শ্যাম এই দুইটি স্থানের মধ্যে দূরত্ব প্রায় কয়েকশো মাইল সে কাফেলা যখনই মিশর থেকে বের হয়ে চলতে শুরু করল ঠিক সেই মুহূর্তে ইয়াকুব আলাহাইসালাম ইউসুফ আলাহিসাল্লামের গায়ের গন্ধ পাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে ইয়াকুব আলাহ সাল্লাম ইউসুফ আলাহিসামের জামার গন্ধপাত ছিলেন শ্যামে বসে তিনি মিশরে থাকা ইউসুফ আলাহিসাল্লামের জামার গন্ধ পাচ্ছিলেন যেটা আল্লাহ কুদরতের একটি সাক্ষী আল্লাহওয়ালা পবিত্র কোরআানে বলছেন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 অপকৃতস্থ মনে না করো পাগল মনে না করো তাহলে আমি তোমাদেরকে বলব আমি যেন চারদিকে ইউসুফের গন্ধই পাচ্ছি লোকেরা বলল আল্লাহ কসম আপনি তো সেই পুরনো ভ্রান্তিতেই এখনো পরে আছেন ইয়াকুব আল্লাহিসের প্রতিবেশী নিকটাত্মীয় তারা মনে করল ইয়াকুব আল্লাহিসাল্লাম এখনো সেই পুরনো বিভ্রান্তিতেই পড়ে আছেন এখনও তিনি ইউসুফ ইউসুফ করছেন এবং আত্মীয়দের এই মন্তব্য সম্পর্কে একজন মহসিরিন তিনি বলেছেন যে তারা ইয়াকুব সালামকে যে কথাটি বলেছিল সেটা বলা উচিত হয়নি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 অমনি তিনি দৃষ্টিশক্তি ফেরত পেলেন উৎফুল্ল হয়ে তিনি বললেন আমি কি তোমাদেরকে বলিনি আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জানো না আল্লাহ করেছিলেন এবং তার সেই ভরসা যে আশা আল্লাহ তাল্লার প্রতিশ্রুতির উপরে করছিলেন তা আজকে সত্যি প্রমাণ হল ইউসুফ আলাহাইসালামের কাহিনী শুধুমাত্র ইউসুফ আলাহিস্লামের ঘটনায় আমাদেরকে বর্ণনা না বরং আল্লাহ নবী ইয়াকুব আলাহিসামের অসাধারণ ভরসা তাওকুল এবং কখনো আশাহত না হওয়া আল্লাহ রহমত থেকে আল্লাহ ওয়াদা থেকে কখনো আশাহত না হওয়া এই বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করে যেমন তিনি সব সময় এই আশা করে আছেন যে তিনি ইউসুফ আলাহিসামকে একদিন ফেরত পাবেনি অথচ আমরা দেখতে পাচ্ছি ইউসুফ আলাহিসামকে ফিরে পাওয়া দূরে থাকুক পরিস্থিতি এমন একটা মুহূর্তে গিয়ে পৌঁছল যখন তিনি ইউসুফ আলাহিস্লামের পরে তার সবচেয়ে ছোট সন্তান বেনিয়ামিনকেও হারালেন এবং সব থেকে বড় সন্তানকে ফেরত পাওয়া দূরে বিচ্ছিন্ন হয়ে গেল কিন্তু এরপরও তিনি কি বলছেন আমি যেন চারদিকে ইউসুফের গন্ধই পাচ্ছি আর লোকেরা বলল আল্লাহর কসম আপনি তো এখনো সেই পুরনো বিভ্রান্তিতেই পড়ে আছেন এ কারণে আমরা দেখতে পাই ইউসুফ আলাহিসাম তিনি যদি সবর এবং তাকুয়ার উদাহরণ হয়ে থাকেন তাহলে ইয়াকুব আলাহিসাল্লামের ঘটনা আমাদেরকে উপস্থাপন করে সবর এবং একই সাথে আল্লাহর উপর ভরসার এক অনুপম দৃষ্টান্ত যার কারণে আমরা দেখতে ভাই এই সুরার শেষ দিকে আল্লাহ দাদা বলছেন এমনকি যখন পয়গম্বরগণ নৈরাশ্যে পতিত হয়ে যেতেন এমনকি এইরকম ধারণা করতে শুরু করতেন যে তাদের অনুমান বুঝি মিথ্যায় পরিণত হওয়ার হয়েছে তখনই তাদের কাছে এসে আমার সাহায্য পৌঁছাত একদম শেষ দিকালে সুমাতা এই আয়কে আমাদের সামনে উপস্থাপন করেছেন সুতরাং ইউসুফ আল্লাহামের কাহিনী বর্ণনার সাথে সাথে ভূমিকা এবং উপসংহারের এই অতিরিক্ত আয়াতগুলো এটা আমাদের এই আয়াতটিকে আমরা সুরা ইউসুফের দ্বিতীয় সামারাইজিং আয়াত হিসেবে ধরতে পারি প্রথম আয়াত যদি আমরা বলি ইউসুফ আলাহিস্লামের সেই কথা ইউসুফ আলাহিস্লাম যখন বলেছিলেন তার ভাইদেরকে নিশ্চয়ই যে তাকো এবং সবর অবলম্বন করে যার মধ্যে তাকো এবং সবর আছে এরকম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 এই আয়াতগুলো তাদের পক্ষে একটা শক্তি হিসেবে কাজ করেছে এবং কিয়ামত পর্যন্ত যারা দুঃখ কোষ্ঠে পড়বে তাদের সবার জন্য সুরাই ইউসুফ এবং ইউসুফ আলাহ ইসলামের কাহিনী ইয়াকুব আল্লাহ ইসলামের ঘটনা এবং এই আলোচ মালার এই আয়াত তাদের জন্য অন্তরে আশার আলোকে জাগ্রত করে রাখবে যখনই তারা হতাশ হয়ে যেতেন ধারণা করতে শুরু করতেন যে হয়তো তাদের অনুমান মিথ্যায় পরিণত হতে যাচ্ছে তখনই আলোচু মহতাল্লা সাহায্য এসে তাদের কাছে পৌঁছেছে এই নিয়মের কোন ব্যতিক্রম নেই যদি কেউ সত্যিকার আল্লাহর তাওয়াক্কুল করে ভরসা করে অবশ্যই অবশ্যই আল্লাহ সাহায্য তাদের কাছে সঠিক সময়েই এসে পৌঁছাবে উপস্থিত লোকেরা যারা ইয়াকুব আলাহিসামকে সমালোচনা করছিল যখন সুসংবাদ নিয়ে সেই ব্যক্তিটি এসে পৌঁছাল ইসুফ আল্লাহামের জামাকে নিয়ে আসলো তখন তারা নিজেদের ভুলকে বুঝতে পারল আল্লাহম বলছেন সেই ভাইয়েরা তারা বলল হে আমাদের পিতা আমরা অপরাধ করেছি আপনি আল্লাহর কাছে আমাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করুন আমরা বললেন অতিরে আমি আমার রবের কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু এরপর ইয়াকুব আল্লাহ সাল্লাম এবং তার সন্তানেরা তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে ইসুফ আলাহ সাল্লামের আমন্ত্রণ অনুসারে তাদের সবকিছু নিয়ে তারা স্থায়ীভাবে মিশরের দিকে স্থাপন করার উদ্দেশ্যে যাত্রা শুরু করল এবং তারা মিশর এসে পৌঁছল ইউসুফ্লাম আগে থেকেই তার ফ্যামিলি লোকজনদের সাথে দেখা করার জন্য তাদেরকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলেন এরপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছল তখন ইউসুফ পিতামাতাকে নিজের কাছে স্থান দিলেন এবং বললেন ইসুফ আলু সাল্লাম এখন আর মিশরের আজিজ নন বরং তিনি মিশরের অধিপতি মিশরের বাদশাহ ইসুফ আলাইস্লাম তিনি একটি সিংহাসনে বসতেন তার একটি সিংহাসন ছিল এবং তিনি তার পিতা মাতাকে তার সিংহাসনের পাশেই বসালেন পাশেই স্থান দিলেন এরপরে তারা সবাই ইউসুফ আল্লাহ সিজদা করলেন পিতা মাতা এবং এগারো জন ভাই সবাই তাকে সিজা করলেন সেই সিজদা সেই ঘটনা যেটা ইউসুফ আলাহ সাল্লাম সেই শৈশবে রেখেছিলেন আজকে সেই স্বপ্ন বাস্তবে পরিণত হল স্বপ্নের পূর্ণতা সুরা ইউসুফের শুরুতে যেই স্বপ্নের বর্ণনা সুফত আমাদেরকে দিয়েছিলেন সুরার শেষে দীর্ঘ এতগুলো বছর পর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 শেষ মুহূর্তে এসে আমরা জানতে পারছি স্বপ্নের সূর্য এবং চন্দ্র হচ্ছে পিতা এবং মাতা এবং এগারোটি নক্ষত্র হচ্ছে তার এগারো জন ভাই বলছেন তিনি তার পিতামাতাকে উচ্চাসনে বসালেন এবং তারা সবাই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 ইয়াকুব আল্লাহামের উপর আল্লাহ যে সরিয়া নাজিল করেছিলেন সেই সরিয়াতে ছিল দাসত্ব যেই ব্যক্তি চুরি করেছে যার জিনিস চুরি করেছে সে ওই ব্যক্তির দাসত্ব গ্রহণ করবে কিন্তু আমাদের সরিয়াতে আমাদের চুরির শাস্তি হচ্ছে হাত কাটা ঠিক এমনিভাবে পূর্বের যুগে সম্মানসূচক সিজা এটা বৈধ ছিল কিন্তু আমাদের সরিয়াতে এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং সিজদার এই বিষয়ে আমরা আলম আলাহিসামের আলোচনায় সিজদার প্রসঙ্গে যখন ফেরস্তার আলম আলাইকে করলেন সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি কাজে এখানে আমরা আর সেই একই আলোচনা করছি না এত কষ্টের পরে ইউসিফ আল্লাহাম যখন সুখ ফেরত পেলেন আজকে তার কোন কষ্ট নেই এবং তার মানসিকতা সেটাও আমাদের জন্য লক্ষণীয় অনেক সময় আপনি সুখী অবস্থায় আসতে পারেন কিন্তু পেছনে যে আপনার দুঃখ কষ্টের ঘটনা সেই ঘটনাগুলো মনে করে আপনি নিজেকে পীড়িত মনে করতে পারেন এতগুলো বছর আমি কষ্ট করলাম আজকে আমি হয়তো সুখী হয়েছি অতীতের দুঃখবোধ থেকে যদি আপনি মুক্তি না পান তাহলে কিন্তু পরিপূর্ণভাবে আপনি সেই সুখ বা তৃপ্তি অনুভব করতে পারবেন না ইউসুফ আল্লাহাম তার মানসিকতাটি অসাধারণভাবে কুরআনের আয়াতের মাধ্যমে ফুটে উঠেছে ইসলাম এর বক্তব্যকে আমাদের সামনে উপস্থাপন করে বলছেন অন্নশই কৌন ও বৈনি ও বই নীন পি ফুলি মায় ও ই तीनी आमा के जेल अनुग्रह मरुभूमिर एक प्ररबारे मेहरबानी शयतान भाई मध्य सम्पर्क खराब कर चक्रांत कर दया कर जैचा करें अत्यंत नैपुण्य क्योंकि व्यवस्था करें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 কষ্টকর জীবন এবং সেই জীবনের দুঃখবোধ থেকে যদি আমরা মুক্ত হতে না পারি যদি সেগুলো আমাদেরকে মানসিকভাবে কষ্ট দেয় এতগুলো বছর আমি কষ্ট করেছি এতগুলো বছর আমার জীবন থেকে চলে গেছে এখন আমি সুখ দিয়ে কী করব এরকম মানসিকতা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা সুখ পেয়েও বাহ্যিকভাবে সুখ পেও নিরাপত্তা পেয়েও তৃপ্তি অন্তরে লাভ করতে পারব না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 ইউসুফ আলাহাম তিনি এভাবে বলতে পারতেন যে জেলে একটা পরীক্ষা ছিল অথচ ইউসুফ আলু সাল্লাম জেলে যাওয়ার কথা বলছেন ঠিকই কিন্তু কত সুন্দরভাবে ভিন্ন একটি দৃষ্টিকোণ থেকে ইসুফ আলাহিস্লাম কথাটা বলছেন ইউসুফল ইসলাম বলেছেন তিনি অর্থাৎ আল্লাহ আল্লাহ আমাকে জেল থেকে বের করে আমার উপরে অনুগ্রহ করেছেন অথচ ইউসুফ আল্লাহাম এভাবে বলতে পারতেন ইসুফ আল্লাহ আল্লাহকে জেলে পাঠিয়ে আমাকে পরীক্ষা করেছেন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 মিশর সেই রাজদের ওপরে এনেছেন এটাও তো তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ মেহেরবানী যখন একজন বান্দা আল্লাহর ভালো ধারণা করেন আল্লাহ সুবাহ তার প্রতি সেভাবে আচরণ করে থাকেন স্পষ্ট উদাহরণ আরও দেখতে পাই ইউসুফ আলাহিসাম যখন তার ভাইদেরকে ক্ষমা করে দিলেন অথচ সেই ভাইদের কারণ ইউসুফ আলাহিসামের জীবনে এতগুলো দুঃখ কষ্ট সেই বিষাদময় অধ্যায় শুরু হল পুয়ের মধ্যে যখন তাকে নিক্ষিপ্ত করা হয়েছিল তার মাধ্যমেই কিভাবে ইউসুফ আলাহিসাম এত সহজে তার ভাইদেরকে ক্ষমা করে দিতে পারলেন এ বিষয়টা সত্যি আশ্চর্য না হয়ে পারা যায় না বিন্দু মাত্র প্রতিশোধে ইউসুফ আলাহাম গ্রহণ করলেন না এখানে পিতা ইয়াকুব আলাহিসামের শৈশবের সেখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইয়াকুব আল্লাহাম একজন আদর্শ পিতার উদাহরণ ইয়াকুব আলাহাম সেই শৈশবে ইউসুফ আলাইকে তিনি শিক্ষা দিয়েছিলেন তোমার ভাইয়েরা যদি ষড়যন্ত্র করতে চায় চক্রান্ত করতে চায় তাহলে এর পেছনে আরেকটি কারণকে তুমি ভুলে যাও না সেই কারণটি উপস্থিতিকে তুমি এই হিসাব নিকার সমীকরণ থেকে বাদ দিও না থার্ড পার্টি হিসাবে শয়তানকে সবসময় মনে রেখো সেই জন্য তিনি পরিবারের সদস্যদেরকে ফিরে পাওয়ার পরে তিনি বলছেন শয়তান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 দীঘা বলা সহ সমস্ত চক্রান্ত ক্ষতি থেকে ইউসুফ্লাম উদ্ধার করেছেন একজন কুরআনের পাঠক কিংবা একজন শ্রোতার কাছে মনে হতে পারত শৈশবের সেই স্বপ্ন কিভাবে পূরণ হতে পারে ইউসুফ আলাহিস স্বপ্নে দেখলেন তার ভাইয়েরা এবং তার পিতামাতা তাকে সিজা করছেন অর্থাৎ ইউসুফলাহসাল্লাম এত উচ্চমর্যাদা লাভ করবেন কিন্তু পরিস্থিতিগুলো যদি আমরা দেখি আমরা দেখতে পাই পরিস্থিতিগুলো যেন বিপরীত দিকে বিপরীত স্রোতে প্রবাহিত হচ্ছে ইউসুফ আল্লাহাম ধীরে ধীরে দুর্বল থেকে আরো দুর্বলতর হচ্ছেন কুয়ায় নিক্ষিপ্ত হল এমনকি দিয়েছিলেন এবং বলেছিলেন তুমি মুক্তি পাওয়ার পরে রাজার কাছে গিয়ে আমার কথা বলো সেই ব্যক্তি পর্যন্ত ইউসুফ কথা জেলখানায় ইউসুফ আল্লাহাম নামে একজন ব্যক্তি আছে এই বিষয়টাও সে ভুলে গেল অর্থাৎ এতগুলো বিপরীত স্রোতে ধাবমান ঘটনার পরও আল্লাহ যা চেয়েছেন সেটাই হয়েছে এর কারণ কি ইউসুফ আল্লাহ বলেছেন নিশ্চয় আমার রব আমার মালিক যা ইচ্ছা করেন অত্যন্ত নৈপুণ্যের সাথে অত্যন্ত নিপুণ ভাবে আল্লাহতাল্লাহ সেই কাজের ব্যবস্থা করে দেন ইসুফ আলাহাম বলছেন নিশ্চয় তিনি সর্বজ্ঞানী প্রবলাময় ইয়াকুবাম শৈশবে শিশু ইউসুফ আলাহিসের অন্তরে এই কথাকে ঢেলে দিয়েছিলেন যে তোমার রবের পরিচয় সম্পর্কে আল্লাহর পরিচয় সম্পর্কে ইয়াকুব আলাহিসাল্লাম তাকে শিক্ষা দিয়ে বলেছিলেন ইন্না রব্বাকা আলিম হাকিম নিশ্চয়ই তোমার রব আলিম এবং হিকমতওয়ালা প্রবল প্রজ্ঞাময় সেই পিতার শেখানো কথাটাই আবার পুনরাবৃত্তি করছেন নিজের জীবনের ঘটনাগুলোর উপলব্ধির মাধ্যমে তিনি পুনরাবৃত্তি করে বলছেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞানী ইন্না হুয়াল আলীমুল হাকিম নিশ্চয়ই তিনি সর্বজ্ঞানী এবং প্রবল হিকমতওয়ালা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 এবং আমরা যদি তুলনা করি আমরা দেখতে পাব একজন মানুষের পক্ষে যত যাই কিছু করুক না কেন ইউসুফ আল্লাহ যা পেয়েছেন তার থেকেও বেশি কিছু পাওয়া সম্ভব হতে পারে না ইউসুফ কাছে ক্ষমতা আছে কর্তৃত্ব আছে একই সাথে তিনি তার ফ্যামিলি সদস্যদেরকে ফেরত পেয়েছেন তার পিতা মাতা তার পরিবারকে ফেরত পেয়েছেন এবং তার ভাইদের সাথে তার যে সংঘাত ছিল যে হিংসা ছিল সেই হিংসা পর্যন্ত আলোচনা দূর করে দিয়েছেন পূর্ণ নিয়ন্ত্রণ তিনি সেই সময়ের সেরা শাসক জনগণ তাকে ভালোবাসেন যা পেয়েছেন সেই অবস্থায় যদি আমরা নিজেদের কাউকে চিন্তা করি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেই পরিস্থিতিকে ধরে রাখতে চাইতাম এর কোনটাই আমরা কিছুতেই হারাতে চাইতাম না অথচ আজকে ইউসুফ আলাহিসাম তিনি এইরকম একটি সুখের মুহূর্তে মৃত্যুকে স্মরণ করছেন একান্তে আলসুবা তাদের কাছে দোয়া করে তিনি বলছেন ই আল্লাহ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 আমাকে নেককার মানুষদের মধ্যে সামিল করো নেক ব্যক্তিদের মধ্যে তুমি আমাকে অন্তর্ভুক্ত করে নিও আমরা ইসুফুলের কাহিনী আলোচনা শেষ করলাম আলহামদুলিল্লাহ তবে শেষে আমরা ছোট্ট একটি বিষয়ের প্রতি আলোকপাত করতে চাই ইসুফ আলাহিসামের এই কাহিনী এই কাহিনীর উদ্দেশ্য কাহিনী শুনে বিনোদন লাভ করা নয় বরং হেদায়তের রসদ লাভ করা নিজেদের ইমান এবং আঁকিটাকে শক্তিশালী করা এই জন্য আমরা দেখতে কাহিনী বর্ণনা করা ইসুফ আলাহ সাল্লামের এই দোয়ার মাধ্যমে আলসুবাহাল্লা যখন কাহিনীকে বর্ণনা করা শেষ করলেন কাহিনী বর্ণনা করার ঠিক পরবর্তী আয়তে আলসুব তাল্লা কি বলছেন তিনি বলছেন এটা গায়েবের খবর যা আমি আপনার কাছে প্রেরণ করেছি আপনি তো আপনি তো সেখানে ছিলেন না যখন তারা নিজেদের কাজ করছিল নিজেদের কাজ সাব্যস্ত করছিল এবং চক্রান্ত করছিল করছিলেন আপনি তো সেই সময় তাদের কাছে ছিলেন না যখন তারা চক্রান্ত করছিল নিজেদের পরিকল্পনা করছিল এটা আমি গায়েবের খবর আপনার কাছে ওই মাধ্যমে প্রেরণ করেছি আবার কাহিনী বর্ণনা করার ঠিক আগের আয়াতে আলো সতালা কি বলেছেন একই বিষয় আলোচ মতলা বলছেন অবশ্যই আপনি এই বিষয়ে